আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাদ। পিস বাংলার সম্মানিত দর্শক শ্রোতাবৃন্দ যারা আজকে আমাদের এই অনুষ্ঠান দেখছেন তাদের সকলকে মোবারকবাদ জানিয়ে শুরু করছি আমাদের আজকের আলোচনা আত্মশুদ্ধির উপায় সুপ্রিয় দর্শকবৃন্দ কোরআন এবং হাদিস আমাদেরকে আমাদের বাহ্যিক অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা সম্পাদিত কর্মকাণ্ডের ব্যাপারে যেমন যত্নশীল হওয়ার নির্দেশ করেছে পাশাপাশি আমাদের অন্তর দ্বারা যে সমস্ত কর্মকাণ্ড সম্পাদিত হয় সেগুলোর ব্যাপারেও আমাদেরকে যত্নশীল হওয়ার নির্দেশ করেছে বাহ্যিক অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা যে সমস্ত কাজ আমরা করে থাকি সেগুলোর মধ্যে যেরকম ভালো এবং মন্দ উভয় দিক আসে অন্তর দ্বারা যে সমস্ত কাজ আমরা করে থাকি সেগুলোরও ভালো এবং মন্দ দুই দিকে আসে পার্থক্য এতটুকু যে বাহিরের কাজগুলো আমরা দেখতে পাই ভেতরের কাজগুলো আমাদের নজরে আসেনা না বা দেখতে পাই না অতএব একজন মুসলিম হিসাবে আমাকে আমার বাহিরের কর্মকাণ্ড এবং ভেতরের কর্মকাণ্ড উভয়টির ভাবে যত্নশীল হতে হবে কিন্তু এক্ষেত্রে আমাদের সমাজে আমরা মানুষকে তিন ভাগে ভাগ হতে দেখি কিছু লোক আছেন যারা তাদের অন্তরকে এত বেশি গুরুত্ব দেন যে অন্তরের গুরুত্বটাকেই ইসলাম মনে করেন বাহিরের অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা কোনো কাজ করাকে ইসলামের অংশ তারা মনেই করেন না তাদেরকে দেখা যায় কিছু মুখরোচক স্লোগান বা বক্তব্য যে মনের পর্দা বড় পর্দা পর্দা উঠে দাও তারা আবার মনে মনে সালাত আদায় করেন তারা মনে মনে পর্দা করেন তাদেরকে পর্দা করতে বলা হলে নারী পুরুষের করলে আল্লাহ নির্দেশকে লঙ্ঘন করলে অশ্লীলভাবে চড়াফেরা করলেও তারা সেটাকে ড্যামকেয়ার করেন কারণ তারা মন ভালো থাকলেই সব ঠিক আবার অনেককে সালাত আদায় করতে বললে বলেন যে মন ভালো থাকলেই হলো এটাই মেন অর্থাৎ সালাত আদায় করা তাদের লাগে না তো এসটা ভুল এবং ভ্রান্ত একটি পথ এবং পদ্ধতি এটি কোনো মুসলিমের জন্য সঠিক পদ্ধতি নয় কারণ ইসলাম আমাদেরকে উভয়টির প্রতি গুরুত্ব আরোপ করতে বলেছে এবং যত নবীক এবং যত রাসুলগঞ্জ দুনিয়া থেকে বিদায় নিছেন। তাদের প্রত্যেকেই বাহির এবং ভেতর উভয়টির প্রতি সমানভাবে গুরুত্ব আরোপ করেছে এর বিপরীতে সমাজে কিছু লোক আছেন যারা শুধুমাত্র বাহির নিয়েই ব্যস্ত তারা অন্তরের ভারে খবর নিতে প্রস্তুত নন অথবা অন্তরের ভারে যে কেয়ার নিতে হয় যত্নশীল হতে হয় অন্তরেও যে কিছু ভালো কাজ মন্দ কাজ অন্তর দ্বারাও যে হয় সেটি তারা উপলব্ধি করেন না যার কারণে অন্তরের ব্যাপারে তাদের বিশেষ কোন যত্ন থাকে না এটিও ভুল পদ্ধতি সঠিক হলেন ওই সমস্ত ভাই এবং বোনরা যারা বাহির এবং ভেতর উভয়টির প্রতি গুরুত্ব আরোপ করে থাকেন সম্মানিত শুধু দর্শকবৃন্দ চলুন আমরা এবার আলোচনায় আসি যে কোন কোন কাজ করলে আমাদের অন্তর বিশুদ্ধ হবে তার আগে একটি মৌলিক কথা বলে রাখি সেটি হলো নবী করিম সাল্লাহ্লাম সহ দুনিয়াতে যত নবী রসুলগণ এসেছেন তাদের প্রত্যেকেরই মৌলিক মিশন ছিল কয়েকটি তার ভিতরে একটি হলো মানুষের অন্তরকে পরিশুদ্ধ করা মানুষের অন্তরের ভিতরে কুফুরি নেফাতি শির্ক অপরিচ্ছন্নতা দুনিয়ার মোহ লোভ বিভিন্ন অন্যায় অত্যাচার অবিচারে নিজের অন্তর নষ্ট হয়ে গেছে এ সমস্ত লোকগুলোকে পরিশুদ্ধ করা তাদের অন্তরকে পরিচ্ছন্ন করা নবীগণের মিশনের অন্যতম বিশেষ করে আমাদের রসুল সালে একজন আল্লাহর আয়াত নিদর্শন সমূহ তাদেরকে এবং তাদেরকে অন্তর্গুলাকে পরিশুদ্ধ করা এবং তাদের কাছে আল্লাহর কিতাব এবং হেকমত এর তালিম পেশ করা সম্মানিত উপস্থিতি আল্লাহ সুবাহ তার রসুলের যে মৌলিক মিশন হিসেবে উল্লেখ করেছেন আত্মশুদ্ধি এই আত্মশুদ্ধি কিভাবে অর্জন করতে হবে সেটিও নিশ্চয়ই রসুল্লাহ সাল্লাহ রুসাল্লামের জীবন ইতিহাস থেকে আমরা নেব আজ আমাদের সমাজে আত্মশুদ্ধির নামে আমরা অনেক পীর এবং অনেক ফকিরদের আখড়া দেখতে পাই যেগুলোতে মূলত আত্মশুদ্ধির নামে আত্ম আত্মকলুষের ব্যবস্থা আছে আত্মাকে পরিচ্ছন্ন করার নামে আত্মাকে আরো নষ্ট করার উপায় রয়েছে যে সমস্ত গুণাহে লিপ্ত হলে আত্মা আরও কলুষিত হয় সেগুলোর ব্যবস্থা সেসব জায়গায় রয়েছে অত্যন্ত আক্ষেপের সঙ্গে বলতে হয় যে আমাদের কোরআন এবং হাদিস সম্পর্কে নলেজ না থাকার কারণে আমরা সে সমস্ত আঁকড়ায় গিয়ে নিজেদের আত্মাকে পরিশুদ্ধ করার নামে আরও কলুষিত করে আসি সময় উপস্থিতি আসুন আত্মাকে পরিশুদ্ধ করার কি কি উপায় কোরআন এবং হাদিস আমাদেরকে বলেছেন সেগুলো দিকে আমরা চলে যাই নাম্বার এক আপনি আত্মাকে যদি পরিশুদ্ধ করতে পারেন তবেই সফল কাম হবেন আল্লাহ তালা বলেছেন কদ আফলা হামেন তাজাক্কা ওই ব্যক্তি সফল কাম হয়ে গেল যে ব্যক্তি নিজের আত্মাকে পরিশুদ্ধ করল অতএব আত্মাকে আপনি পরিশুদ্ধ করতে হলে এক নম্বর যে কাজটি আপনাকে করতে হবে তার জন্য আপনাকে মজাহাদা করতে হবে চেষ্টা করতে হবে পরিশ্রম করতে হবে কষ্ট করতে হবে আল্লাহ করেছেন কারিমে কোরআনকারিমে না যারা আমার পথে পরিশ্রম করবে কষ্ট করবে ক্লেশ করবে তাদেরকে আমি অবশ্যই অবশ্যই আমার পথ দেখিয়ে দিব নিঃসন্দেহে আত্মশুদ্ধি এর চেষ্টা থাকা নিঃসন্দেহে একটি ভালো কাজ নিঃসন্দেহে এটা আল্লা নির্দিষ্টিত পথ এই পথে যদি আমি চেষ্টা করি তাহলে আল্লাহ তালার ওয়াদা আছে আল্লাহ তালা আমাকে পদ দেখাবেন আমার অন্তর পরিশুদ্ধ হবে সম্মানিত দর্শকবৃন্দ আল্লাহ সুবাহ যে ব্যক্তি তার পথে চেষ্টা করবে তাকে পথ দেখাবেন কিভাবে আমরা চেষ্টা করতে পারি অন্তরকে শুদ্ধ করার জন্য যখনই আল্লাহ তালার কোনো নিষিদ্ধ কাজ করার জন্য আমার অন্তরে খাহেস জাগবে অন্তরে ইচ্ছা জাগ্রত হবে তখনই আমি নিজের অন্তরকে কন্ট্রোল করার চেষ্টা করব। নিয়ন্ত্রণ করার চেষ্টা করব। একটা টানাপন সৃষ্টি হবে অন্তরের সঙ্গে আমার বিবেকের এক ধরনের যুদ্ধ এবং এক ধরনের বৈপরীত্য চলতে থাকবে ঠিক তখন আমি চেষ্টা করতে হবে যে কোনোভাবে আল্লাহতালার নির্দেশ যেন বলন্দ থাকে আল্লাহর নিষিদ্ধ বস্তু যাতে বা নিষিদ্ধ কাজ যাতে আমি না করে ফেলি সেদিকটি খুব ভালোভাবে লক্ষ্য করতে হবে সম্মানিত সুদী এই যে মোজাহাদা এই মোজাহাদা যদি আমরা করি তাহলে ইশা আল্লাহ আমাদের অন্তর বিশুদ্ধ হয়ে যাবে কিন্তু এটি একদিনে হবে না অন্তরকে মন্দ থেকে ফিরিয়ে আনার জন্য আমার চেষ্টা চালিয়ে যেতে হবে আপ্রাণ চেষ্টা চালাতে হবে যে আমার যান যাক কিন্তু কোনো অবস্থাতে আমি আল্লাহ তালার হুকুমকে লঙ্ঘন না আল্লাহর নির্দেশকে আমি পদদলিত করবো না আল্লাহর নির্দেশকে আমি উপরে রাখবো আমার এই ইচ্ছা আমার এই সাধনা আমার এই চেষ্টা যদি বলবৎ থাকে হিংসা আল্লাহ আমাকে আল্লাহ তালা পদ দেখাবেন এবং আমার অন্তর পরিশুদ্ধ হবে সম্মানিত সুধি অন্তরকে পরিশুদ্ধ করার জন্য আমার আরেকটি গুরুত্বপূর্ণ দায়িত্ব আরেকটি গুরুত্বপূর্ণ কাজ হলো আল্লাহ তালার সৃষ্টি তথা মৃত্যু এটাকে বেশি বেশি করা মৃত্যুকে স্মরণ করার পাশাপাশি বেশি বেশি কবর যে আলত করা এর পাশাপাশি যে সমস্ত মানুষ মৃত্যুবরণ করছে মৃত্যুবরণ করার পূর্ব মুহূর্তে জীবন সায়ান্নে যারা চলে এসেছেন তাদেরকে দেখা এই পরিস্থিতিগুলো মানুষের করে। মানুষের অন্তরে তাকুয়া সৃষ্টি করে আল্লাহর ভয় মানুষের অন্তরে নিয়ে আসে খাসিয়াত নিয়ে আসে সম্মানিত উপস্থিতি অন্তরে যখন আল্লাহর ভয় আসবে তখনই বুঝতে হবে যে আমার অন্তর শুদ্ধ হয়েছে সঠিক পথে এসেছে বিশুদ্ধ হয়েছে পরিচ্ছন্ন হয়েছে মহতারাম ভাই বোনেরা মৃত্যুকে অধিক পরিমাণ স্মরণ করার কথা সাল্লুসাল্লাম এর হাদিসে আমরা পাই তিনি নির্দেশ করেছেন উদকুরু হাজিমাতিল তোমরা মৃত্যু যেটি দুনিয়ার সমস্ত লজ্জাত এবং সাদকে ধ্বংস করে দেয় নষ্ট করে দেয় সেই মৃত্যুর কথা স্মরণ করো বেশি বেশি হাদিসটি তীর মেজিতে আসে সহিব নে আসে এই হাদিসটিকে আমরা যদি সামনে রেখে ফলো করি এবং মৃত্যুর কথা বেশি বেশি স্মরণ করি মৃত্যুর কথা চিন্তা ভাবনা করি তাহলে এটা আমাদের অন্তরকে বিগলিত করতে সাহায্য করবে পাশাপাশি আমরা যদি কবর জেয়ারত করি তাহলেও আমাদের আখরাতের কথা স্মরণ হবে এবং অন্তর বিগলিত হবে কারণ সুর আকরম সাল্লাহ সাল্লামে সাদ করেছেন নাহেতুকুমান জিয়ারতুল কবুর আমি তোমাদেরকে কবর জিয়ারত করতে নিষেধ করেছিলাম ফাজুর রুহাল আন এখন তোমরা সেটি জেয়ারত করো ফাই নাহা তুজাকিরুল আখরা কারণ কবর জিয়ারত করা এটা মানুষের আখেরাতের কথা স্মরণ করিয়ে দেয় সরেন আবুদাউদের হাদিসটি এসেছে এবং আরো বিভিন্ন হাদিসের কীভাবে এসেছে কোনো কোনো হাদিসে আসে তোমরা এখন কবর জিয়ারত করতে পারো জেয়ারত করলে তোমাদের শিক্ষা বয়ে আনবে তোমাদের অন্তরে আখেরাতের কথা স্মরণ আসবে সমাহিত ভাইরা অতএব আমরা কবর জেয়ারত করতে পারি আমরা মৃত্যুর কথা স্মরণ করতে পারি এই জিনিসগুলো কি করে মানুষের অন্তরকে নরম করে দেয় বিগুলিতে করে দেয় সালাফ তথা পূর্বসরী মনীষীগণ অনেকেই কবর জেয়ারত করতে যেতেন বাস শুধুমাত্র তাদের উদ্দেশ্য ছিল কবরে যে নিজের আখ রাতকে করা নিজের পরকালকে স্মরণ করিয়ে নিজের অন্তরকে একটু বিগলিত করা একটু বিনম্ন করা ইমাম ইবনুল মনকাদির রহেমাহুল্লাহ তিনি এ প্রসঙ্গে বলেছেন যে তোমরা মৃত্যুর কথা বেশি করে স্মরণ করো তাহলে কি হবে তোমার অন্তরে যে কাঠিন্য অন্তরে যে শক্ত এবং বক্র হয়ে গেছে এই বক্র অন্তর কিছুটা সোজা হবে কঠিন অন্তর কিছুটা নরম হবে এবং নম্র হবে সময় উপস্থিতি পতে বাসন বেশি বেশি করে মৃত্যুকে স্মরণ করি বেশি বেশি করে কবর জিয়ারত করি এবং মৃত্যুর মুখে দাঁড়িয়ে আছেন যারা জীবনের শেষ মুহূর্তে মানুষের কাছে থাকি তাহলে কি হবে আমার এই দুনিয়ার জীবন যে মিছে আমার এই দুনিয়ার জীবনের জন্য আমার চেষ্টা প্রচেষ্টা লোভ লালসা আল্লাহর হুকুমকে পদদলিত করা আমার তাকুয়াকে ধ্বংস এবং নষ্ট করার যে প্রবণতা এ প্রসঙ্গে আমি সাবধান হতে পারব সমানিত উপস্থিতি এর পাশাপাশি আমাদের আরো একটি কাজ করতে হবে আমাদের অন্তরকে পরিশুদ্ধ করার জন্য সেটি হল নেককারদের মজলিষে উঠা বসা করতে হবে আল্লাহ তালা তার রসুল সদালামকে পর্যন্ত এই কাজটি করার জন্য নির্দেশ করেছেন তিনি বলেছেন আল্লাহ তালা সাত করেন্লাহিউ রিদিউন যারা সকাল এবং সন্ধ্যায় আল্লাহর জিকির করে সে সমস্ত ব্যক্তিদের কাছে গিয়ে আপনি বসে থাকুন তাদের কাছে গিয়ে বসুন সময় তো সুদী সময় তো উপস্থিতি অতএব আমরা চেষ্টা করি যে কোনো ভাবে। আমরা সৎ কর্মশীল আল্লাহর নেককার বান্দাদের কাছে আমরা যাই তাদের মসজিদগুলোতে বসি তাদের কাছে বসলে তাদের কাছে গেলে তাদের সান্নিধ্য অর্জন করলে আল্লাহ তালা আমাদের অন্তরগুলোকেও বিগলিত করবেন আমাদের আত্মা পরিশুদ্ধ হবে ইন্শা আল্লাহ এ প্রসঙ্গে আরও অবশিষ্ট আলোচনা ইংশা আল্লাহ আমরা বিরতির পরে করব সামান্য সময়ের জন্য বিরতি নিতে হচ্ছে এই কয়েক সেকেন্ডের বিরতিতে আপনারা আমাদের সঙ্গেই থাকবেন এই আশাবাদ ব্যক্ত করে এখনকার মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ ওবরাকাত Oh! सत्य प्रकाश करते अपन अमार दायित सत्य देखो परवर्ती আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ও বরাকাতু সম্মানিত দর্শকবৃন্দ বিরতির পরে আবারও ফিরে এলাম আলোচনা চলছিল আমরা আত্মাকে কিভাবে পরিশুদ্ধ করব। আত্মশুদ্ধির উপায় নিয়ে কথা চলছিল আমরা বিরতির পূর্বে আত্মশুদ্ধির কয়েকটি উপায় বলছিলাম তার প্রথম নম্বর ছিল আত্মশুদ্ধির জন্য আমাকে প্রচণ্ডভাবে ঐকান্তিকভাবে চেষ্টা চালিয়ে যেতে হবে আর চেষ্টাটা হবে এইভাবে যে আমার কোনো অন্যায় কাজ করার ব্যাপারে আমার অন্তর যখন পা অন্যায়ের পথে তখন আমি নিজের সঙ্গে নিজে নিজের মনের সঙ্গে নিজে যুদ্ধে লিপ্ত হতে হবে বিবেকের তারাকে করোনা এবং সুনার নির্দেশকে প্রাধান্য দিয়ে অন্তরকে সেখান থেকে ফিরিয়ে আনার জন্য চেষ্টা করতে হবে আর মানুষ চেষ্টা করলে তার দ্বারা সবকিছু সম্ভব মানুষের ইচ্ছা শক্তি আল্লাহ সুমতলা এরকম দিয়েছেন যে মানুষ যদি প্রচণ্ডভাবে প্রতিজ্ঞা করে যে আমি এই কাজ করবো না আল্লাহতালা তাকে তার এই প্রতিজ্ঞা এটুকুই চেষ্টা যদি সে করে তাহলে আল্লাহ তালা তার জন্য সহজ করে দেন করোনা আল্লাহ আদা করেছেন দ্বিতীয় যে কাজটি আমাকে করতে হবে সেটি হলো আমার পরকালকে আমার মৃত্যুকে স্মরণ করতে হবে বেশি বেশি কবর জেয়ারত করতে হবে এর ফলে অন্তর বিগলিত হবে অন্তর শুদ্ধতার পথে ফিরে আসবে অন্তরকে সংশোধনের জন্য তৃতীয় যে পয়েন্টটি আমরা আলোচনা করছিলাম সেটি হলো নেককার এবং আল্লাহতালার সৎ কর্মশীল বান্দাদের সান্নিধ্য অর্জন করা তাদের মজলিশে উঠা বসা করা আল্লাহ সুবাহানা তার সৎ এবং নেককার বান্দাদের সান্নিধ্যের মাধ্যমে আর আমরা সকলেই জানি তাকুয়াই হলো একজন মৌমিনের মূল চালিকা শক্তি একজন মৌমিনের মূল সম্পদ হলো তাকোয়া এ তাকুয়াই তাকে ভালো পথে পরিচালিত করতে সহায়তা করে এ আল্লাহর ভয় বা তাকোয়া এই জিনিসটি অর্জন করার জন্য আল্লাহ নির্দেশ করছেন পাশাপাশি আল্লাহ বলে দিচ্ছেন ওকুন উমা স কিভাবে তোমার অন্তরে তাকুয়া আসবে তার উপায় হলো তুমি নিকার আল্লাহ তালার সত্য বান্দাশীল যারা তহীদের উপরে প্রতিষ্ঠিত তাদের সঙ্গে অবলম্বন করো তাদের সান্নিধ্য অর্জন করো তাদের দর্শে উঠা বসা করো তাদের সান্নিধ্যে যাওয়া এবং আসার ফলে তোমার অন্তরের মধ্যে তাকে আর বীজ বপন হবে তা যে বৃক্ষ সেটি আস্তে আস্তে আরও বড়ো হবে সময়ত দিনী ভাইয়া বোনেরা নেমশীল বান্দাদের সান্নিধ্যে যদি আমরা যাই তার আরেকটি উপকারিতা হল যে তার ফলে আমাদের অন্তর গাফলতি থেকে সচেতনতায় ফিরে আসে আমাদের অন্তরগুলো সাধারণত যত্ন না নেওয়ার কারণে দীর্ঘদিন ধীরে ধীরে ধীরে ধীরে তার ভিতরে গাফলতি প্রাবল্য পেয়ে যায় প্রাধান্য পেয়ে যায় অন্তর গাফেল হয়ে যায় যখন অন্তর গাফেল হয়ে যায় তখন যদি আমরা কোনো সৎকর্মশীল আল্লাহ তালার নিক্কার বান্দাদের কাছে যাই যারা কোরআন এবং সুননার বাইরে চলেন না কোরআন এবং সুননার ভিতরে চলতে বলেন নিজেও চলেন অন্যকেও চলতে বলেন এবং শির্কের ধারে কাছেও যান না বেদাহাতের ধারে কাছেও যান না শুধুমাত্র তফেদের উপরে প্রতিষ্ঠিত থাকেন এবং সুন্নতের উপরে প্রতিষ্ঠিত থাকেন সেই সমস্ত আল্লাহ তালা নিকার বান্দাদের কাছে গেলে আমাদের মনের ভিতরে যে গাফলতি যে জং ইত্যাদি ধরে গেছে সেটি আস্তে আস্তে আস্তে আস্তে সরে যায় এবং আমরা সচেতন হতে শিখি সম্মানিত দিনী ভায়েরা তাদের কাছে গেলে আমাদের চিন্তা শক্তি বাড়ে আমরা ভাবি তাদেরকে দেখে তাদের মতো হওয়ার শখ জাগে অত বসুন সৎকর্মশীল আল্লাহ তালার নেককার এবং প্রিয় বান্ধাদের সান্নিধ্য অর্জন করার চেষ্টা করি ইংসা আল্লাহ আমাদের অন্তরগুলো পরিশুদ্ধ হবে অন্তরকে পরিশুদ্ধ করার জন্য আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হল আল্লাহ তালার স্মরণ অন্তরে রাখা আমি ইচ্ছাকৃতভাবে মাঝে মাঝেই আল্লাহ তালার স্মরণ আল্লাহ তালার নিয়ামতের স্মরণ আল্লাহর পুরস্কারের স্মরণ আল্লাহ তিরস্কারের স্মরণ এগুলো অন্তরে দিতে থাকব। এটি অন্তরের খোরাকের মতো খোরাক বা খাদ্য সর্বরাহ করলে মানুষ যেরকম তরতাজা হয় বেঁচে থাকে মানুষের দেহের জন্য খাদ্য যেরকম জরুরি মানুষের রূহ বা আত্মার বেঁচে থাকার জন্য জিকির এরকম জরুরি অর্থাৎ আল্লাহ তালার স্মরণ আমার অন্তরে থাকবে জিকির বলতে উদ্দেশ্য হল আমার অন্তরে আল্লাহ তাল্লাহ স্মরণ সর্বদা থাকবে এটি যদি আমি রাখতে পারি তাহলে আমার অন্তর ধীরে ধীরে ধীরে পরিশুদ্ধ হবে কোনো কবনায় এসেছে যে জিকির মানুষের অন্তরের যে জং আছে এটাকে দূর করে দেয় তাহলে আত্মাকে পরিশুদ্ধ করার জন্য আল্লাহ তাল্লা স্মরণ আমি বেশি থেকে বেশি করার চেষ্টা কর আমার অন্তরকে বিশুদ্ধ করার জন্য আরেকটি গুরুত্বপূর্ণ কাজ আমাকে করতে হবে সেটি হলো আল্লাহ সুবাহ হত আল্লাহর সঙ্গে সম্পর্ক গভীর করতে হবে আল্লাহ আল্লাহতালার সঙ্গে সম্পর্ক আমি যত গভীর করতে পারবো আমার অন্তরে তাকুয়া তত বেশি সৃষ্টি হবে এখন প্রশ্ন আসতে পারে যে আল্লাহ তালার সঙ্গে আমি কিভাবে। আমার সম্পর্ককে গভীর করব কিভাবে আমার সম্পর্ককে মজবুত করব কি কি উপায় থাকতে পারে আল্লাহ তালার সঙ্গে আমার অন্তরকে সম্পৃক্ত করার একটি অন্যতম উপায় হলো আল্লাহ তালার নির্দেশ আসলেই আমি সেটাকে প্রাধান্য দেবো এবং আল্লাহ নির্দেশের কাছে নিজেকে মাথানত করবো যে সমস্ত বান্দাদেরকে আল্লাহ তালা কেমতের ময়দানে আর্সনেসে ছায়া দিবেন তাদের ভিতরে এক ব্যক্তি আছে আল্লাহ কমবিল মাসা আজিদ যার অন্তরটি সবসময় মসজিদে ঝুলন্ত থাকে তার অন্তর সবসময় মসজিদে থাকে সে বাইরে গেলেও কখন সালাদের সময় হবে কখন আল্লাহ দরবারে তিনি হাজিরা দিবেন এই কথাটি তিনি মনে রাখেন এই যে তার অন্তরটি মসজিদের সঙ্গে সম্পৃক্ত একইভাবে একটু আগে যে পয়েন্টটি বলছিলাম আল্লাহর স্মরণ অধিক পরিমাণে যখন করব। তখন অটোমেটিক আল্লাহর সঙ্গে আমার অন্তর সম্পৃক্ত হয়ে যাবে আল্লাহর সঙ্গে যখন আমার অন্তর সম্পৃক্ত হবে তখনই আমার আত্মা পরিশুদ্ধ হবে ইংশা আল্লাহ আমার আত্মাকে পরিশুদ্ধ করার জন্য আরেকটি গুরুত্বপূর্ণ কাজ যেটি আমাকে করতে হবে সেটি হলো ফেতনার যে জায়গাগুলো সেগুলা থেকে দূরে থাকতে হবে যেখানে গেলে আমি পরীক্ষা পড়তে পারি পরীক্ষা বলতে যে জায়গায় গেলে আমি গুণাহে লিপ্ত হওয়ার সম্ভাবনা আছে সেই জায়গাটি এড়িয়ে চলা সেই পরিস্থিতি এড়িয়ে চলা এমন লোককে এড়িয়ে চলা যার সঙ্গে চললে বা যার কাছে গেলে আমার গুণহে লিপ্ত হওয়ার সম্ভাবনা আছে এমন কাজ এড়িয়ে চলা যে কাজে গেলে আমার গুনাহে লিপ্ত হওয়ার সম্ভাবনা আছে ফেতনায় পড়ার সম্ভাবনা আসবাদিস্লাম বলেন যে এমন একটি সময় আসবে যে মানুষের উপরে ফেতনা পতিত হবে চতুর ফেতনা মানুষের উপরে আসবে ফেতনা বলতে উদ্দেশ্য পরীক্ষা মানুষের উপরে পরীক্ষা আসবে মানুষের জন্য হালাল এর উপরে চলা কঠিন হবে হারাম সুশোভিত হয়ে মানুষের সম্মুখে যখন আসবে এরকম মুহূর্তে মানুষের অন্তরে ভালো এবং মন্দ উভয়টিকে তুলে ধরা হয় বিশেষ করে মন্দটিকে সুশোভিত করে ধরা হয় তখন যে সমস্ত ইমানদার ভায়রা সে সমস্ত ফেতনা তথা গুনাহের পরিবেশ পরিস্থিতিতে এসে গুনাহের কাজকে না করতে পারেন রসল্লা বলেন তাদের অন্তরে একটি সাদা শুভ্র দাগ পড়ে অর্থাৎ অন্তর পরিচ্ছন্ন হয় আর যারা গুনাহের কাজে লিপ্ত হয়ে যান যাদের সেই ইমানই শক্তি নেই যাদের অন্তর পরিশুদ্ধ না কারণে গুনাহের যে সুযোগ বা আহ্বান এসেছে সেটাতে সাদিয়ে তিনি গুনাহে লিপ্ত হয়ে যান তাদের অন্তরে একটি কালো দাগ পড়ে যায় আবারও তিনি যখন এরকম কাজে লিপ্ত হয়ে যান গুনাহকে ওয়েলকাম করেন আল্লাহর নাফর মানিকে ওয়েলকাম করেন তখন আস্তে আস্তে আস্তে আস্তে তার অন্তরে এই দাগ বাড়তে থাকে হতে হতে এমন একটি পর্যায়ে চলে যায় যে তিনি ভালো এবং মন্দ বৈধ এবং অবৈধকে গুলিয়ে ফেলেন মিশিয়ে ফেলেন তার দ্বারা ভালো এবং মন্দকে আলাদা করা কঠিন হয়ে সম্মানিত দর্শক শ্রোতাগণ এ হাদিস থেকে আমরা স্পষ্টভাবে জানতে পারলাম যে আমাদের অন্তরকে পরিশুদ্ধ করার জন্য যে কাজটি করতে হবে সেটি হলো ফেতনা হয় এরকম জায়গা থেকে আমাকে বেঁচে থাকতে হবে কারণ আমি পরীক্ষার জায়গায় গিয়ে পরীক্ষা থেকে বাঁচা আমার জন্য যতটা সহজ পরীক্ষার জায়গাকে এড়িয়ে চলা আমার জন্য তার চেয়ে বেশি সহজ অতএব আপনার অন্তরকে যদি আপনি সুস্থ রাখতে চান শুদ্ধ রাখতে চান সঠিকতার উপর রাখতে চান তাহলে আপনাকে আরেকটি কাজ করতে হবে যেই জাগা গেলে আমার ফেতনায় পতিত হওয়ার শঙ্কা থাকবে সেই জায়গাটাকে এড়িয়ে চলতে হবে মহতারাম বন্দুক আমরা আমাদের অন্তরকে পরিশুদ্ধ করার জন্য আত্মশুদ্ধির জন্য আরও একটি কাজ করতে পারি সেই কাজটি হলো আল্লাহ সুবাহান তালা কাছে আমরা বেশি থেকে বেশি দোয়া করব কারণ আল্লাহ পাকসুবাহান তালার কাছে দোয়া করা ছাড়া আমাদের আর কোনো উপায় বিশেষ করে সমস্ত উপায়গুলো অবলম্বন করার পরেও যদি আমার অন্তরকে আমি কন্ট্রোলে আনতে না পারি আমাদের মনের লাগামকে আমি টেনে ধরতে না পারি আমার মনকে যদি আমি নিয়ন্ত্রণ করতে না পারি তাহলে একজন মুসলিম হিসাবে সর্বশক্তিমান আল্লাহ সুবাহ সাহায্য চাওয়াই হলো আমাদের জন্য সর্বশেষ উপায় সম্মানিত ভাই ও বন্ধুগণ আল্লাহ সুবাহান তালা কাছে দোয়া করলে আল্লাহতালা মানুষকে ফিরিয়ে দেন না আল্লাহ তালা করণেকারী মিরসাদ করেছেন তোমরা আমার কাছে দোয়া করো আমি দোয়া কবুল করব। আল্লাহ তালা ওয়াদা করেছেন দোয়াকবুল করার কথা আমরা আল্লাহর কাছে চাইব আমাদের অন্তরকে জন্য তিনি পরিশুদ্ধ করে দেন রসুল্লাহ সাল্লিহি ওসাল্লাম আল্লাহর কাছে দোয়া করতেন কারণ আমার যে অন্তর এই অন্তরের সৃষ্টিকর্তা আল্লাহ তাল্লাহ আমার এই অন্তরের মূল নিয়ন্ত্রক আল্লাহ তালা আমি চেষ্টা করি কিছুটা নিয়ন্ত্রণ আমার করার ক্ষমতা অবশ্যই আছে কিন্তু এটার মূল নিয়ন্ত্রণকারী আল্লাহ এই জন্য রসুল্লাহকারী আপনি আমার অন্তরকে আপনার আনুগত্যের উপরে স্থির করে দিন কখনো কখনো আল্লাহ রসুল সাল্লাহাম দোয়া করতেন আল্লাহ আলফি কলবি নূর আল্লাহ আমার অন্তরে আপনি নূর দান করেন কখনো কখনো তিনি দোয়া করতেন আল্লাহ লা আউবিন আল্লাহ এমন অন্তর এমন কল্প থেকে আমি আপনার কাছে পানা চাই যে কল্প বা যে অন্তরে আপনার ভয় নেই বা যে অন্তরে ভয় হয় না সুতরাং শুধু দর্শক মন্ডলী আসল আমাদের অন্তরকে পরিশুদ্ধ করার জন্য আল্লাহ তালার আশ্রয় কামনা করি আল্লাহ তালার কাছে দোয়া করি এবং যে সমস্ত পয়ন্টগুলো আলোচিত হল সেগুলোর প্রতি লক্ষ্য করি ইনশা আল্লাহ আল্লাহ তালা আমাদের অন্তরকে বিশুদ্ধ করবেন আল্লাহ তালা আমাদেরকে পরিশুদ্ধ অন্তর দান করবেন আল্লাহ তালের কাছে পরিশুদ্ধ অন্তর পরিচ্ছন্ন অন্তর কামনা করে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি ঈশ্বল্লাহ দেখা হবে পরবর্তী কোনো পর্বে বিদায়ের আগে আপনাদের সকলকে আমাদের সঙ্গে থাকার জন্য আন্তরিক অভিনন্দন এবং মোবারকবাদ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি রবাহ আলমিন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ ওবরাকাত